উনিহল উহিয় ইনমিং ليحبطن عملك চ কু মি বলি লহ ফজ মিনশ কি ম কজম্প কজরি ওয়ং বচুহুয়ৌ মলকিমচু বিন শুহ নহু অনুফি খুফি খফি হি উল হুম কিয়ন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 صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً قذيراً أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا يحي بن بكير كير قال حدثنا الليسو عن عقيل عن ابن الشهاب عن عورة ابن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت أول ما بودية به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤية الصالحة في النوم فكان الله يرى رؤيا ان الا جاءت مثل فلق الصبح ثم ثم حبب اليه الخلاء وكان يخلب غار هراء فيتهنس فيه وهو تعبد الليالي ذوات العدد قبل ان ينزع الى اهله ويتزود لذلك ثم ارجو الى خديجه فتزود لمثلها حتى جاءه الحق وهو في غار الحديث رسٹیکرتار کی پک ہم মালিক কে রবকে সন্তুষ্ট করবো এবং আমরা ইহকাল পরপার কল্যাণ লাভ করব তা আমাদের জানার কোন উপায় ছিল না যদি আল্লাহ আব্দুল্লা ওহিনাজ না করতেন হয়েছে সমস্ত আর বিশেষ করে শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লামকে আল্লাহ আব্দুল্লাহ ওহির দ্বা সম্মানিত করেছেন এবং ওহির দা আওয়া ওহিনাজ করেছেন भूमिका दुट पर्व और तरह तृत्य दर्श हदीसर एक हदीस रही প্রথম বহি রসুরামের উপর কিভাবে আল হাদিস বর্ণনা করেছেন তার ওস্তাদ বুকের থেকে এবং তার ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আর তার ওস্তাদ হচ্ছেন ওকেল তার ওস্তাদ হচ্ছে ইবিনহরি সাথে সাক্ষাৎ হয়নি রসুরুল্লাহামের আহ হায়াতে পাননি তিনি তো তিনি সাহাবিদের কাছাকাছি হলেও এবং সাহাবির ভাই তার ভাই প্রখ্যাত সাহাবি এবং একশন তিনি খালিফা হয়েছিলেন কয়েক বছর মায়ের নামের বা আব্দুল্লাহ কে বলছে আসমা আসমা বিনতে বড় মেয়ে আসমা মা বিযে তাহলে সম্পর্ক কাছের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কার জুবাইর এর সাথে রু বলা যায় যদি আপনি বিশেষ করে কোন এক ব্যক্তিকে খাস না করেন তো সাহাবি ছাড়া অন্যদের ক্ষেত্রে ও রদি আল্লাহ আনহর দোয়া করা যেতে পারে এই গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখবেন কিন্তু ওখানে গিয়ে আপত্তি করা হবে যেখানে আপনি বিশেষ একজন অথবা একাধিক বা আপনার কিছু গোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে রদি আল্লাহন বলেন সাহাবাই কেরাম ছাড়া সাহাবাই কেরাম সবাইকে তো রদি আল্লাহানু বলছেন বলছেন এটা তো প্রচলন আছে ব্যতিক্রম আছে রাফেজের তারা যদি সাহাবাইকার নবী করিমাস বংশের হয় তাহলে তারা কি বলে কি বলে তারা রাখা বলে না আলি ইসাল্লাম ইরানিদের কিতাব দেখবেন আলী এটি আলিহাল কারণ আলিহিস কার জন্য আম্বিয়া এবং রসুলের জন্য সালাম মানে শান্তি কিন্তু আপনি শুধু বলবেন যে নবীর বংশের যারা হবে তাদেরকে আলিহি সালাম এটি বিদাত এটি জাইজ করা। কিন্তু এমনিতে আমাদের সকলের ওপর শান্তি বর্ষিত হয়ে যাবে যেমন মজহাবের অন্ধ মোকাল্লে তারা অনেকে নিজ নিজ ইমামকে নিজ এমামকে রিয়া আল্লাহন এটা আপত্তিকার আবুহানি ফান নাম আসলে সুদুর কিছু কিছু কিতাবে আছে হ্যাঁ শাফির সাফির নাম আসলে মালিকের নাম রায় যখন একজন আবু হানিফারদ যে আলোচনাটা করলাম এটা আলম সমাজের জন্য আম জনগন যেহেতু আমাদের দেশের বুঝে না সেই জন্য এইরকম ভাবে দোয়া না করাটাই ভালো ভুল বুঝবে এই ভুল বোঝা থেকে জনগণকে বাঁচানোর জন্য আপনি রাজি আল্লাহন কে খাস রাখেন কার জন্য সাহাবাই কিরমদের জন্য এই উদ্দেশ্য রাখতে পারেন কিন্তু যারা বুঝে তাদের সামনে বলতে কোনো অসুবিধা নাই যেমন আপনাদেরকে বুঝিয়ে দিলাম ক্লিয়ার করে যখন খুলে তখন আর অসুবিধা পুরোটা নেই কিন্তু শুধু শুধু বলে দিলাম একজনের বিশেষ যদি উদ্দেশ্য নিয়ে বলি অতি ভক্তির দৃষ্টিভঙ্গি নিয়ে তাহলে না যাই কিন্তু যেকোনো ব্যক্তি আল্লাহ রাজি হোক এটা দু করা যায় না আপনার জন্য করা যায় আমার জন্য করা যায় যে কোনো ব্যক্তির জন্য করা যায় এবং কোরআনিক যেখানে বলা হয়েছে সেখানে শুধু সাহাবিদের সাথে খাস করা হয়নি নম্বর একশোতে আল্লাহ বলেছেন মহাজের বলা হয়নি কি বলা হয়েছে যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে যারা নিষ্ঠার সাথে তাদের অনুসারী হবে কেয়ামত পর্যন্ত হ্রদ আল্লাহ আনহুম আল্লাহ তাদের রাজি হয়ে যান। এবং তারাও আল্লাহর কাছে পে পেয়ে হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তাহলে বুঝা গেল যে কোরআন পর্যন্ত যারাই সাহাবাইম অনুসারী হবে এবং সাহাবাই সকলের ওপর আল্লাহ রাজি হোক এবং তারাও আল্লাহর কাছে পে রাজি হয়ে যাক এই দুিমে শিখানো হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন কারণ বাপ ছেলে জোবে আপনি একজনের জন্য দোয়া করলেন ঠিক না আপনার উদ্দেশ্য এটা ঠিক হলো না আপনি কারো বাপের সাথে মিলিয়ে বলছেন হ্যাঁ ধরেন আপনি বলছেন কি বলছেন এমাম আহমদ বিন হাম্বাল রেহমা আমরা তো বলছি কিন্তু এমাম আহমদ ইমাম তার জন্য দোয়া করছেন তার বাপ একজন মুসলিম না পর্যায়ে নাই হোক কিন্তু আসলে সূক্ষ্মভাবে চিন্তা করলে আমাদের দুজনকে দোয়া দেওয়া উচিত তাই না হ্যাঁ বাপ যখন কাফের থাকবে একজন কাফের একজন মুসলিম তখন আমরা কি বলবো রেহমা উল্লাহাল রেহমা হমাল্লা বলবো না তখন এইগুলো যারা বুঝে আলিমরা যারা সেগা পরিবর্তন করতে পারবে মানে কি খেয়াল রাখেন না আবদুল্লাহ বিন আব্বাস কি বলবেন হাসান বিন আলী আল্লাহ কিন্তু আবদুল্লাহ বিন মাসুদ তার মসুদ ইসলাম গ্রহণ করেন তাই না আব্দুল আব্দুল্লাহ কারণ আস মুসলমান হয়নি কুফির অবস্থায় মারা গেছে তাহলে আবদুল্লাহ বিন আমর ওনার দাদা যে আস বিন ওয়াইল সাহেমি সে কুফির অবস্থায় মারা গেছে দুইজনকে দোয়া দিতে পারবেন আবদুল্লাহ কি আর আমর কি আমরিবিন মুসলিম আর আব্দুল্লাহি সর্বপ্রথম রসুর সালাম ওয়াহির যে সূত্রপাত হয় ওহি যে আরম্ভ হয় বা শুরু হয় বোধি শুরু করা হয় शुरू है प्रथम निद्रा अवस्थाई भलो स्वप्न सलेह मान भलो भलो स्वप्न दिए ओहि शुरू है तो रहे मान सत्य स्वप्न सत्य स्वप्न जी हा सत्य स्वप्न আর ভালো স্বপ্ন স্বপ্নকার কিছু অমঙ্গল হইতে পারে আপনার জন্য জাতির জন্য দেশবাসীর জন্য স্বপ্ন নিজের ক্ষেত্রে দেখতে পারে অন্যের ক্ষেত্রে দেখতে পারে একজনের ক্ষেত্রে দেখতে পারে গোটা জাতির ক্ষেত্রে দেখতে পারে ক্ষেত্রে দেখতে পারে মানুষ सम्पर्क स्वप्न अथवा क्षेत्र स्वप्न देखें आप स्वप्न देखें अम्ति के विशेषाई বা বিশেষ একটি গোষ্ঠীকে দলকে বিশেষ অবস্থায় তা সেটা সলে ভালো স্বপ্ন তার একটি সুন্দর তাবির রয়েছে যেটা হয়তো আমরা বুঝি না অথবা কেউ যে বুঝতে পারলো বুঝলো তো কখনো নিজের জন্য স্বপ্ন দেখা কখনো অন্যের জন্য স্বপ্ন দেখা অথবা আপনি আপনার জন্য স্বপ্ন দেখলেন না অন্য কেউ দেখলো এমন স্বপ্নের পিছনে ছুটি ও ধর্ম কর্ম বেশি করে না আমাদের অবস্থা খারাপ হয়তো হ্যাঁ দিনদারির অবস্থা ফরজে ঘাটতি কিন্তু স্বপ্ন দেখলে আমার একটা স্বপ্নের তাবির করতে হবে আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি এত স্বপ্নের পিছনে পড়েন না পিছনে পড়লে মানুষের বিভ্রান্তির দেখেন আর পারেন তো যার অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করা স্বপ্ন সম্পর্কে যাই যাচ্ছে কিন্তু প্রতিটি স্বপ্নের ক্ষেত্রে আর স্বপ্নের পিছনে ছোট স্বপ্ন দেখার চেষ্টা করা যেমন বেদার্থীদের আরেকটি লক্ষণ হচ্ছে स्वप्ने देखारे चालान ये बेदात जा शिक्षा दे सबके दाऊ तेज देखे नहीं আর নবী সাল্লিমের গঠন সম্পর্কে যেভাবে পড়েছি যে তার হোলি ছিল দেখতে তিনি এমন ছিলেন তেমনই দেখেছি তাহলে ঠিক আছে আর এই ক্ষেত্রে একশো শতাংশ নিশ্চিত সাহবাই কেরামগঞ্জে তারা দিনে দেখছেন রাত্রে স্বপ্ন তাই না আর অন্যরা তাহলে নবী সাহায্য সম্পর্কে যথেষ্ট কি রাখতে হবে জ্ঞান রাখা হবে তার শারীরিক গঠন সম্পর্কে সৃষ্টিগত ভাবে কেমন ছিলেন। ও হোলো এবং তার আচার আচরণ কেমন ছিল কারণ মানুষের কথা শুনলে আমরা বুঝতে এই কথাগুলি অমুকার হইতে পারে না এই রকম কথা উনি বলতে পারেন না হয়তো এত ভালো কথা যে যোগ্যতা বলার নেই তার হয়তো। অথবা এত খারাপ কথা ভালো মানুষ দ্বারা হইতে পারে না চরিত্র দিয়েও চরিত্র দিয়েও মানুষকে চেনা যায় আর আজ যে দৈহিক যেটা অবয় অবয়ব রয়েছে সেটা দিয়েও মানুষকে চেনা যায় তা আপনাকে তাহলে রসুল্লাহ সম্পর্কে এই দুটো দিক সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে আর তারপরে যদি স্বপ্ন দেখে নেন ভালো কথা ফাঁকা আন্না ফিল্মার নামে ফাঁকা আন্না আমাকে দেখল তাই তাই না শেয়তান আল্লাহ কারণ শয়েতান রত্নবী সাল্লামের রূপ ধারণ করতে পারে না কিন্তু এর জন্য চেষ্টা চালানো তখন শয়তান সুযোগ নেই শয়তান সুযোগ নেই রসুল্লা সাল্লাম স্বপ্ন যোগে আসেন না দেখেনা ভালো যখন বলেছে তখন নবী হবে না না শয়তান ভালো কথা বলতে পারে আয়াতুল কুসির ফজিলত কে শিখিয়েছিল তো শয়তান যে ভালো কথা বলবে না কখন এমনটা তো আসলে আবার ভালো বলতে বলতে বিষ ঢুকাইতে পারে কিছু ভালো কথা বললো দেখো তোমার নামাজে কিন্তু দেখো আর কথা বলছে যেটা কেউ জানেন না তোমাদের গ্রামের ওই মাথাতে আল্লাহর ওলিসুই আছে রাস্তা দেখি হ্যাঁ ভালোর সাথে খারাপ বিষ এইভাবে মাজার পূজা শুরু হয়েছে ভালোভাবে শোনেন এক ষ্কার মানুষ স্বপ্ন দেখে ভালো কথা হম হাদিসটা শেষ করি রাসুল্লাহ সর্বপ্রথম যে ওহিষ শুরু হয় কি দিয়ে जाग्रत स्वप्न है स्वप्न कमस्थ स्वन सत्यो स्वप्न हत्य स्वप्न हंद स्वप्न छा मिथ्या সুতরাং তিনি যে যেকোনো স্বপ্ন দেখতেন রাতে দেখলেন ইল্লা মিসলা সেটা প্রকাশ পেয়ে যেত ভোর হওয়ার মত যেমন রাতের পরে ভোর হওয়া নিশ্চিত তেমন তার স্বপ্নের বিবরণ বা স্বপ্ন স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত এইরকম সেই দিনই নয় কিন্তু যা দেখতেন তাই ঘটত যা দেখতেন তাই এই এইভাবে স্বপ্ন দেখতে থাকে কিতাব আদিতে রয়েছে যে রসুরল্লা সাল্লাম প্রথম এই বছরে পদার্পন করার সাথে বা কাছাকাছি সময়ে দীর্ঘ ছয় মাস ধরে রকম সত্য স্বপ্ন আর ভালো স্বপ্ন দেখতে তাহলে স্বপ্নের মাধ্যমে একটি হাদিস রয়েছে যার ব্যাখ্যা আমরা সহজে বুঝতে পারি সেটা হচ্ছে যে একজন মমিন মুসলিমের স্বপ্ন এক ভাগ হইলে কত হয় নবী সালাম চল্লিশ বছর বয়সে নবী হলে নবুত রেস পেলেন আর তেইশ বছর হচ্ছে নবুয়াতি জীবন তার মানে রসুলাম নব পিরিয়ড এ যে স্বপ্ন দেখছেন সেটা কতদিনে ছিল এখন বুঝলেন ছয় মাস ছিল বুঝতে বললেন জি দুটো হাতিসের ব্যাখ্যা মিলিয়ে জি ছয় মাস স্বপ্ন দেখে কখন হেরা পাহাড়ের গুহায় এ যাওয়ার আগেই এবং নির্জনতা পছন্দ যে তিনি করতে শুরু করলেন নির্জনে থাকাটাকে ভালোবাসতে লাগলেন নির্জন প্রিয় হয়ে উঠলেন মানুষের সাথে অত মেলামেশান না भल सृष्टि निर्जनता क्यों कि इस स्वन शुरू करब मन एम एक किस तैरी दिल जेना लोकर भीड़भाड़े नाथे आ सब समय लोकालय ना थे, के, आ, लोका लाए ना थे के निर्जने जाह रबुल्लाब्वंद करी प्रथम कि हलो স্বপ্ন হইলো আর তারপর দ্বিতীয় পর্ব নির্জনতা পছন্দ করতে লাগলেন যখন নির্জনতা পছন্দ করতে লাগলেন তখন নির্জন যে গেলে করবে না। কারণ নির্জনই থাকলাম কিন্তু হ্যাঁ মানুষের হাতের না গালে তো যেই সে ঢুকবে নিজের বাড়িতেও যদি নির্জন একটা জায়গায় বসেন ছোট বাচ্চারা ঢুকবে না হ্যাঁ আশেপাশের কেউ ঢুকবে না অনেকে দেখতে ঢুকবে যে দেখি এই যদি কেউ করে এটা তো বেদাত কেন বেদাত গত সপ্তাহ বলেছি কিন্তু কার সুর সালি সাল্লামের নবুয়াত রেসাল্ জীবনটা হচ্ছে আমাদের জন্য অনস্মরণীয় এবং मेने चला फरजे जागुल्लाश्चय रसुल আনুগত্য করা ফরজ। তার আগে যে চল্লিশ বছর বয়সে কি করেছেন তিনি সেগুলি আমাদের জন্য অনুসরণীয় নয় বরং কি অনুসরণ করে তো সে ভুল করবে বেদাতে লিপ্ত কারণ সেটা দিন ছিল না আল্লাহর গাইড হিসাবে ছিল না আল্লাহ ওই সব রাস্তা দেখাননি ভালো কাজ করলেও তাকে ভালো লেগেছে ভালো কাজ করেছে হ্যাঁ কিছু জন কল্যাণমূলক ভালো কাজ সেটা অনেক হ্যাঁ কে করে কুফুরি অবস্থায় তাই না করছে না তো তারা দেখ অমুসলিম যদি ভালো কাজ করে তো আমরা করবো না কল্যাণমূলক কাজ জিনিস সবসময় করবো মুসলিমরা করুক না নাই আমরা ওদের আগে করবো আমরা কেন ইসলাম শিখেছি আল্লাহ শিখেছেন শিখেছেন কিন্তু এবাদত বন্দীগির ক্ষেত্রে ক্ষেত্রে এমন কিছু যদি পাওয়া যায় যে নবীলাম এই তরীতে আগে তরিকাটা আমাদের পছন্দ করতে লাগলেন এখন নির্জন জায়গায় এমন জায়গায় খুঁজলেন যেখানে মানুষ সহজে পৌঁছিতে পারবে না তিন মাইল দূরে পাঁচ কিলোমিটার মোটামুটি ডান দিকে মেনা চলে যাবে আর বাম দিকে গারে হেরা হেরা পাহাড়ের গুহা গার মানে গুহা হেরা সেই যুগে এই পাহাড়টিকে বলা হয়তো হেরা আর পরে যখন ওহির হইল আর ওহি হচ্ছে নূর ওয়াহি হচ্ছে আলো মুসলিমরা নামটা যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন করে ফেললো দিয়ে নাম দিয়ে দিল কি জবালুর নূর দিয়ে দিল জি না বিশ্বাস নয় মানে এটাকে জবানুর নূর বলা হইতো না এরকম কোনো কিছু পাওয়া যায় না নাম পরিবর্তন হয়ে থাকে নাম পরিবর্তন হয়েই থাকে জি হ্যা জায়গার নাম বিভিন্ন তিনি নির্জনতা অবলম্বন করলেন হেরা পাহাড়ের গুহায় গিয়ে তখন নির্জনতা পছন্দ করলেন তারপরে চলে গেলেন জায়গা খুঁজলেন যে কোন জায়গায় যাওয়া যায় হেরা পাহাড়ের গুহায় ফায়াত সুফি সেখানে গিয়ে আব্বাদু শুরু করলেন তাহার মুশকিল শব্দ সেই জন্য আদাত কয়েকটি রাত ধরে আলী বহু বচন যে ওরি ব্যাখ্যার জন্য জাওয়াতিল আদাত কয়েকটি রাতের জন্য চলে যেতেন কয়েক রাতের জন্য খাবার দাবার যতটা নিয়ে যাওয়া যায় নিয়ে চলে যেতেন আর সেখানে পরিবারের কাছে তখন পরিবার ছিল শুধুমাত্র হ্যাঁ আনহা তার কাছে ফিরে আসতেন আর এইরকমই তিনি কিনতেন বা এই জন্য তিনি সম্বল নিয়ে যেতেন কিছু খাদ্য তারপরে যখন শেষ হয়ে যেত একদিন হইতো আবার ফিরে আসতেন খাদিজা রাজি আল্লাহার কাছে অনরপ তিনি পাথেও বা সম্বল নিয়ে যেতেন চলতে থাকতো এটা কতদিন চলেছিল যারা সাহায্য ভাষ্য করেছেন তারা বলেছেন সেটা ছিল শাহরুণ ওয়াহিদ মাস ছিল এক মাস কি ছিল। ছিলা পাহাড়ের গুহাই রসুলের নির্জনতা ইসলামের বলা যেতে পারে কারণ এখন ইসলামে একটি নির্জনতাই শুধু শরীয়ত সম্মত সেটা হচ্ছে এতে কফ করা আর এতেকাফের জন্য জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা বনেও চলবে না জঙ্গলে চলবে না পাহাড়ের গুহাতেও চলবে না जखे अवस्था तक तुम्हारा स्त्री देर संस्पर्शे बोझा गल ফিলমা সাজিদ একটা দলিল আর এটা দলিল অনেকবারই শুনেছ আরেকটা দলিল শুনেন আল্লাহ বলছেন ওয়াতাহির বাইতি আমার ঘরকে পাক পবিত্র রাখো লিতায়ফিনা তাওয়াফ কারির জন্য মানে কাবা ঘরকে হ্যাঁ ওয়াল আকেফিনা ইতিকাফ কারির জন্য অর রুককাই সুজুদ আর রুকু কারি সেজদা কারির জন্য বুঝতে পারছেন না তলব বোঝা গেল যে তাওয়াফ আবি বাইতুল্লাহর আর এতে কাপ হবে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলে সবচেয়ে শ্রেষ্ঠ এতে কাপড় আর বেতুল্লা যদি যাওয়া সম্ভব না হয় তাহলে অন্য আরো দুটি মসজিদে ফজিলত রয়েছে বেশি আর তাও যদি তিনটি তাহলে সব সমান তখন এই কথা বলতে পারেন না না আমি দামামের মসজিদে করবো না এর চেয়ে বেশি ফজিলত হবে যদি আমি গিয়ে রিয়াজের জামে কবির বড় জামে মসজিদে করি না কোনো ফজিলত নেই কোনো ফজিলত নেই সবচাইতে আর যদি বাকি সব মসজিদ যদিও মসজিদে কবার বিশেষ ফজিলতা আছে সেটা হচ্ছে আপনি বাড়ি থেকে থেকে হোটেল থেকে উজু করে যাবেন আর যাওয়ার পরে সেখানেকে দুই টাকা সলা তাদের করবেন কোন কথা এই ব্যাপারে বলা হয়নি কারণ যদি এগুলো বিষয় শরীয় সম্মত হইতো আর আমাদের জন্য করণীয় হইতো অনস্মরণীয় হইতো তাহলে অবশ্যই রসুর বলে দিতেন যে দেখো আমি কিন্তু বলেননি হ্যাঁ তার আপন জনরা কখনো তো জিজ্ঞেস করবেন যে আচ্ছা বলেন তো ফাতে মারা যা আব্বা আব্বা আপনি কিভাবে কি তরীকা এবাদবন্দি করতেন কি করতেন হীরা পাহাড়ের গুহাই फिकर खान जिकिर फिर ये खानक धर्म এটা করতে এসছে তাহলে এটা এসছে খ্রিস্টানদের বৈরাগীদের ইসলামে বৈরাগ্যবাদের বা সংসার ত্যাগি হওয়ার কোন অবকাশ নেই বন জঙ্গলে চলে যাব সংসার ত্যাগ করে দিয়ে বন্দি করব আর কোন গর্তে গুহাই গিয়ে আত্মগোপন করে সেখানে জিকির ফিকির করব। খানখা বানাবার সেখানে জিকির ফিকির করবো তোর করবো যেগুলো না না না এগুলো নাই ইসলাম সবদাহর মরিদ হন জি হ্যাঁ আল্লাহ সন্তুষ্টি সাল্লামকে চান আপনি তার মরিদ হন রসুল্লাহামের অনুসরণ করার জন্য জি হ্যাঁ জি হ্যাঁ বাকি মানুষের মুড়িদ হবেন না কোন মানুষের কোন আলেমের কোন পীরমা শাহের কারো মুড়িদ হবেন না এটা ইসলাম শেখার আল্লাবাদত চাইবেন এবং রাসুল্লাহ অনুসরণ আর আনুগত্য চাইবেন এইরকম এক মাসেবন্দি করতে আছেন হ্যা আহুল হক তিনি নোয়া আলি সাল্লামে তোর কে করতেন বলতে তার পয়সা এই না তাই না কেউ বলছে ইব্রাহিম খালি উল্লাহ রা হ্যাঁ দিন হানিফ এর তরী কে তিনি করতেন তিনি কি রাজকার করতেন কেউ বলেছেন না তার আগে যে নবী ছিলেন বড় নবী মুামের দিনের তরিকে করতেন ইসা করতেন এগুলোর মধ্যে সবচেয়ে অলমার সেটা হচ্ছে যেহেতু অনুসারী ছিল নামে হইলেও কাজে না হইলেও তো ইব্রাহিম আলী ইসলামের হানিফ ফের ওপর থেকেই তিনি ছোটকাল থেকেই শিরকে আর প্রতিমা পূজাকে ঘৃণা করতেন কখনো যাননি তিনি আল্লাহ রবুল আলমিন কে ডাকতেন আল্লাহ রবীন্দ্রি হা কিন্তু কোনো হাদিসে এই কথা নেই যে তিনি এব্রাহিম তরিকাতেই জি করতেন এই কথাও কোন হাদিসের কথা নেই হচ্ছে হাদিসের ভাস্যকরের বিভিন্ন মতামত তারপরে বলছেন যে হেরা। এমন কি তার কাছে সত্য আগমন করলো যখন তিনি হীরা পাহাড়ের গুহায় অবস্থান করছিলেন ওই যে কয়েকদিনের জন্য খাবার দাবার নিয়ে যান পানি নিয়ে যান এবাদত করেন আবার ফিরে আসেন আবার ফিরে আসেন কিছু সময় তো ফিরে আসে বাড়িতে কাটান তাই না ওই সময় কিন্তু ওহি আসেনি রাস্তায় আছেন বাড়িতে আছেন ওই সময় ওই আসেনি ওইটা কোথায় আসছে যখন তিনি হীরা পাহাড়ের গুহায় ছিলেন আর হক বহনকারী হচ্ছেন সুতরাং এসে কি বললেন প্রথমে এসে পড়তে বললেন আমি পড়তে পারি না আমি লেখা পড়া জানি না পড়তে পারি না উত্তর দি সেটা হচ্ছে বহির স্বপ্ন দিয়ে কেন শুরু হইল সরাসরি কেন দিয়ে শুরু না প্রশ্ন হতে পারে না না আল্লাহ সরাসরি বহি করে দিতেন জিবরাই বলে দিল একটা অবগত করা হ্যাঁ হে এটা সবচেয়ে কাছের কথা এটা হচ্ছে প্রস্তুত করা থাকে হ্যাঁ হঠাৎ করে বড় কিছু যদি চলে আসে অসাধারণ তাহলে মানুষ এত ভয়ে আতঙ্কে চলে আসবে যে হয়তো হ্যাঁ বরণ করতে পারে বরদাস্ত নাও করতে পারে ছয় ছয় ধরে স্বপ্ন হচ্ছে আর স্বপ্নের বাস্তবায়ন হয়ে যাচ্ছে সাহস বাড়ছে হেম্মত বাড়ছে জি হ্যাঁ মানসিক যেটা শক্তি সেটা মজবুত হচ্ছে তা কি চলে যা তার সাথে সাথে এর মাধ্যমে এর পরে যে বিপদ আপদ আসতে যাচ্ছে কাফের বিরোধিতার যে সম্মুখীন দাঁড়িয়ে থাকতে হবে অটল হয়ে এর জন্য প্রস্তুতি মানুষ যখন এমন কিছু অসাধারণ কিছু উপলব্ধি করতে পারে তখন তার শক্তি বাড়ে মনোবল বাড়ে জি আমি পড়তে যাই না প্রথম হাত্তা বালাগা মিন্নিল জাহাদু কি আমার সীমাহীন কষ্ট হইল আল জাহাদ জিমে ফাতা দিয়েও পড়তে পারেন আর দম্মা দিয়েও পড়তে পারেন দুটোর অর্থ আলাদা আলাদা जहाद पढ़े जहादी शुद्ध लिखे जहाद चरम कष्ट एम भाव चेपे की चप दिल जहुजित बला है জাহাদ আল্লাহাদহদ যদি বলেনহুদ হ্যাঁ জহদ মানে হচ্ছে তাকা হ্যাঁ জহদ মানে হচ্ছে পরিশ্রম মেহনত পরিশ্রম শক্তি জি তো তখন অর্থ হবে যে আমাকে এমন চাপ দেওয়া হলো যে আমার হ্যাঁ কি হলো যতটা শক্তি ছিল তবা লকমির নীল হ্যাঁ তবা লকমির নীল জহদ মবলা গাহু জি হ্যাঁ এই হচ্ছে অর্থ রসুল এইভাবে তিনবার করে চেপে ধরা হয়েছে কেন চেপে ধরা হয়েছে चेपे धरा तो चेपे की क्यों करते मुरब्बी मानस खूब परेशान साधारण मानुष के भलो किस क्या प्रस्तुत करार चेपे धरब क्यों बोल फिर ये सबर्मकर्म आ चेपे धरार दर करही रागेर ताका ताहले वो एक बारे है छर खड़े समस्त कथा रसूल चेपे जी हाँ মানুষকে যদি চেপে ধরা হয় আরে গোটা শরীরটা চেপে না ধরে হাতখানা চেপে ধরে একটা লোক অমনোযোগী কথা বলছেন মনোযোগী শুনছেন পারিবারিক বাপ মা ছেলে মেয়েদেরকে মিটিং করেছে সবার হয়তো একটা করা মোবাইল ও করছে মোবাইল ও টিপছে কি মিটিং শুনলো কোন গঠনমূলক কাজ হয় না হ্যাঁ সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক এই বড়ই ক্ষতি করছে এই মোবাইল আর ইন্টারনেটের কাছে লাইভ চলছে তো একটু দেখি আমিও খুলে দেখি এই কাজের জন্য বসে তোর বাসায় বৈশাখ লাইভ দেখতে না এটা জন্য না।। হ্যাঁ দেখি কে কে আছে কে কে শেয়ার করছে আর কে কে ওতে আছে मन कष्ट कष्ट अने कारण बृद्ध हो गए আর ছেলে খাওয়াচ্ছে এদেরকে কিছু বলাও যাবে না বললেও ঝামেলা আছে তাই না আপনি খেয়াল করেন এটা না যখন বাপ মা কথা বলবে তখন আপনি চোখে চোখ মিলিয়ে না ওটা হয়তো কিন্তু চোখে চোখ দিয়ে কথা বলা না চোখটাকে নিচে রেখে কেন বড়দের চোখে চোখ মিলিয়ে কথা বলতে আমরা লজ্জা পাই তাই না তখন ওই আদবটা থাকে না ওই শ্রদ্ধা থাকে না ধীরে ধীরে চলে আসে চোখে চোখ মিলিয়ে অভ্যাসে আছে ভালো কথাতে হয়তো চোখে চোখ মিলিয়ে কথা বলেছেন সময় হলো কি একটু রেগে উঠলেন আর চোখে চোখ মিলিয়ে কথা বললেন সামনে দেখছি যে কি বলছেন উনি শুনছি ভালো করে কিন্তু চোখটা নিচে করি তাহলে এই বেয়াদি আর এই অবাধ্যতা আর এই বাপ মায়ের অসন্তুষ্টি গুলি আসবে না जाते जा। जाते भावे हाथ बोल चेला। एक लोकोजी का दिए हाथ खाना भलो चेपे झाकानी दिए मुसाफाओ करेंजागे हाथ नड़ा ती हाँ এই জন্য সহিবাজ রয়েছে যে রসুর উল্লাহ সাল্লাম তাহু শিখাচ্ছিলেন আব্দুল্লসুদি বলছেন তিনি সেই সময় আমার হাতটা নবীলামের দুই হাতের মাঝখানে ছিল আমার হাতটা বলা ছি আমার হাতটা হাতের তলিশ ছিল দুই হাত ছিল কিন্তু আবদুল্লাহ মসুদের কয় হাত ছিল এক হাত ছিল যে বোকারিতে চার হাতের মুসাফা আছে চার হাত দেখান থেকে কেমন পর্যন্ত ও কাফি বাইনা কাতো তাহলে কথা বলতেন যে আমার দুই হাতের মাঝখানে রসুর উল্লাহ আসলের হাত ছিল আর না আমার হাত আমার হাত ছিল রসুল দুই হাতের মাঝখানে আর রসুল হাত ছিল আমার দুই হাতের মাঝখানে তাইলে না চার হাত হতো হ্যাঁ এইভাবে যেমন মুসাফা করে আমাদের দেশীয় আহ যারা সুন্নতি মুসাফা করে না সুন্নতি খেলা মুসাফা করে তারা মুসাফা সাফাত হাতের তলা সাফাতুন মানে এটা সাফা সাফা মানে পৃষ্ঠে পাতা আর সাফাতুন মানে হাতের তলা হয় हाथ हाथाफाफा मिलसे मुसाफा थकलो ना मुसाफर आलोचना प्राय दस बस आगे आलोचना हादी गुलीखंड स्पष्ट कर मुसाफा हम दुई हाथ ज और नेक कल कह सम्मान क्या गुल हाथ डान हाथ जान पान डान हाथ पक्षान बाम हाथ নোংরা কাজগুলি ময়লা আবর্জনা সাফ করা এইগুলি হয়সি তো মুসাফা বাম হাতে করা মানে একটা বিয়াদু বাম হাত লাগাছেন আপনি আপনি মনে আমি খুব সুরক্ষা করলাম আবার আমাদের দেশে আছে কি সৌদি আরবে এক হাতে করে কিছু লোকের আছে বা সাধারণ লোকের সাথে এক হাতি মুসাফা করি আর যখন বড় একজন হুজুরের কাছে গেছে হুজুর সালাম বলছে বড় হুজুর কে এক হাত দিলে হবে না এই হাতটা তো ঠিক আছে আমার সাথে লাগালেন কিন্তু এই হাতটা কত ময়লা আবর্জন সাপ আমার হাতে লাগালেন কেন আমার হাত আমি তো পছন্দ করি না আপনার বাম হাত আমার হাতের সাথে লাগবে যদিও সাব করে এসছে না কথা ঠিক কিনা কখনো কখনো হেদায়ত করতে একটু রসিকতা ধরেছেন আর এইটি এমন নয় যে এটা সোননাথ হয়ে গেল জিবরাইলের সোননাথ পীরেরা এখন করবে হ্যাঁ মরিদ কে হ্যাঁ দিবে নাকি ওহি করবে নাকি শৈতানের ওহি তারপরে বলছেন যে ছেড়ে দিলেন তারপরে পড়তে বললো দ্বিতীয়বার চেপে ধরলেন হাত্তা পালা মিন্ন আমার বড়ই কষ্ট হইলো মারসানি তারপরে ছেড়ে ফাঁকালা একরা পড়ো ফাকুল তো মানাবেকারী আমি পড়তে যাই না ফাখানি ফাঁক ধরলেন ফাগাতানি সালেন চেপে ধরলেন আর পড়ো তখন জিবাহাম রসুল পড়তে শুরু করলেন ইকরা বিসমের রেজি খালক খালক আল ইনসান মিন আকরাম ইকরা কাল আকরম আল্লাহ আল্লাহ মালাম আল্লাহ ইনসানি আয়াত পাঁচটি আয়াত কোরআন করিমের সর্বপ্রথম ওই যা নাজেল হয়েছিল সর্বপ্রথম আয়াত তার কোরআন করিমের যে মুসাফে উসমানজ্লা তাল যে তরতিব যে মুসাফ একত্রিত করা হয়েছে তাতে সর্বপ্রথম হল সুরাফাতে কিন্তু সুরাফাতে প্রথম আমি বেশি তফসিল করবো না সংক্ষেপে তর্জমা করে দিচ্ছে কারণ আমার সুরায় আলাফসির গত বছরের বিস্তারিত করা হয়েছে সম্বোধন কাকে প্রথম ব্যক্তিকে যার উপর ওহী নাজল হচ্ছে আর তার পরোক্ষ ভাবে প্রত্যেক মমিন মুসলিমকে সম্বোধন যে বিশ্বাসী আর তার সাথে সাথে প্রত্যেক মানুষের জন্য যেহেতু রসুল এবং রসুল হয়ে এসেছেন রহমি সুতরাং প্রত্যেক মানুষকে ইসলাম নির্দেশ দিচ্ছে পড়া পড়তে হবে সুতরাং যেই জাতির দিন এবং দিনের প্রথম ওহি হচ্ছে পড়া कैक बार्लामेर कथा बिक्षा देखा नीरक्षर थे मूर्ख थे সেই জাতি তাদের দিনের মূল ইসলামের ক্ষেত্রে অনুন্নত চাহিল আর দুনিয়ার ক্ষেত্রে অনুন্নত না এটা হইতে পারে না মুসলিমরা ঠিকভাবে এই দায়িত্ব পালন করেনি যার ফলে এত পিছিয়ে গেছে আল্লাহ যেন ফিরে আসার তফিক দান করেন আলহ একরা পড়ো কি পড়তে হবে সব পড়া চলবে না যে পড়া উপকারী সেই পড়া পড়তে হবে ইহকাল পরকালের উপকার করে দুনিয়ার উপকার করলেও পড়তে পারে আখেরাতের উপকার করে অবশ্যই পড়তে হবে দিন অবশ্যই শিখতে হবে আল্লাহকে অবশ্যই চিন্তা হবে রাসুলকে অবশ্যই চিন্তা হবে আল্লাহর দিনকে অবশ্যই জানতে হবে তিনটি মূলনীতি মনে রাখবেন তাহলে দিন একজন মানুষকে অবশ্যই শিখতে হবে যেটা তার জীবন বিধান আর দুনিয়া সম্পর্কে জানতে হবে কারণ দুনিয়াতে আমাকে স্বাধীনভাবে মাথা উঠিয়ে আর স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে হবে গোলামি করলে হবে না কারণ বিজাতির কাফের গোলামি করলে হবে না সুতরাং দুনিয়াও শিখতে হবে দুনিয়া শিখা যাচ্ছে ফার্জেকে ভাই আমাদের এতগুলি লোকের কিছু লোক দুনিয়া শিখলেই আমাদের কাজ চলে যাবে আমাদের হ্যাঁ সলিম আর কিছু যোগ্য ব্যক্তি আছে যাদের দিয়ে আমাদের আর বাকি বড় বড় আলেম হইতে হবে আর বড় দায়ী হইতে হবে দিনের খাদেম হইতে হবে এটা ফার্জে কেফায় ওটা হচ্ছে তাহলে শিখার বিষয়ে হুকুমটা বলে দিলাম দুনিয়া শিখা হচ্ছে ফার্জে মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে কিছু নয় হ্যাঁ যখন আল্লাহ রাজত্ব দেবেন তখন রাজনীতি শিখতে হবে তখন যোগ্যতা লাভ করতে হবে আর মানুষের তৈরি করা এই রাজনীতির নয় আল্লাহ রব আল জেসিয়াসা দিয়েছেন সেটা শিখতে হবে সেটা শিখে আর সেই দিয়ে হ্যাঁ পরিচালনা করতে হবে দেশ तो दुनिया जो गुली शिक्षा रही है दिने क्षति कर दुनिया क्षति साधन कर জাদু শিখা হারাম জি হ্যাঁ সিরকি ঝাড়ফুঁক শিখা হারাম তাবিজ তোমার শিখা হারাম সব হারাম এগুলো অপকারী দিন ধ্বংস করবে আর যখন দিন মানুষের ধ্বংস হয় আল্লাহর গজুব নামে দুনিয়া ধ্বংস হয় এমন নাই যে কোনো দিন দেখবেন না যে আর সম্মানের সাথে মারা গেছে জীবন পেয়েছে আর শান্তিতে মারা গেছে ভালো মারা গেছে জি যার ফলে এগুলো দিন দুনিয়া সবকিছুর জন্য ক্ষতি সাধন করে ইনসান আলাফ সেই রবের নামে তাহলে একটা কথা মনে রাখবেন যে শিক্ষা এমন শিক্ষা হইতে হবে যে শিক্ষা শুরু হবে রবের নাম দিয়ে বিসমিল্লা আল্লাহ মুখে আল্লাহ বিসমিল্লাহ রহমান রাইম যখন আলোচনা শুরু করল ইসলাম ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা বলছে হ্যাঁ ইসলাম মানলে মৌলবাদী মৌলবাদী কিন্তু যেহেতু মুসলিম লেকচার শুরু করেছে তখন বলছে বিসমিল্লাহ রহমান রাইম দিয়ে বিসমিল্লাহ কোন কাজে আসবে কোনো কাজে আসবে না আল্লাহ আল্লাহর নামে মানে আল্লাহর নাম অন্তরে আছে আল্লাহর নাম আছে আর কাজেও আল্লাহ আছে সৃষ্টি করেছেন কিছুকে সৃষ্টি করে খালাকাল আল ইনসান মিন আলাপ এবং বিশেষ করে মানুষ যেহেতু শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি তাকে সৃষ্টি করেছেন মিন আলাপ আলাক মানে হুম। জমাট বাধা রক্ত থেকে জি হ্যাঁ একটা স্তর বলা হয়েছে কি শিখেছেন যা জানত না তা শিখেছেন কিছুই জানতাম না সব শিখেছি যা যতটা শেখার যে যতটা পেরেছে শিখেছে যাকে যত আল্লাহিকে দিয়ে যার চেষ্টা করেছে শিখেছে আল্লাহ ইনসানা যখন ফিরছিল তখন তার অন্ত থর করে কাঁপ ছিল ফুয়াদ বহু বচন আফিয়াটি তত্তালে আলাল আফিয়া সুরে আছে না জি হ্যাঁ কাঁপছে মানুষ যখন কাঁপিয়ে তখন দেখেন এই জায়গাটা লাফাই হ্যাঁ অর্থাৎ স্ত্রীর কাছে আসলেন ফাঁকাল এসে বললেন ঠান্ডা লাগছে খুব শীত লাগছে জম্বিলি জম্বিলি আমাকে চাদর জড়িয়ে দাও চাদর জড়িয়ে দাও জি হ্যাঁ চাদর জড়িয়ে দিলেন যেটা হয়েছিল সঞ্চারিত হয়েছিল সেটা দূরীভূত হল একটু ঠান্ডা হইল ফাঁকা খাদিজা ও আখবর হাল খাবার তারপরে খাদিজর তালাকে বলছে সাল্লাম এবং ও আখবর পুরো এই বৃত্তান্ত সব শুনিয়ে দিলেন যে এই হলো এই হলো এই হলো এই রকম এই হয়েছে समस्त खबर जाते हैं जी हाँ अनेक मत रही क्षेत्र प्राय बार मत रही कब गुलटी सही हमी आल मारा उ আমি এই ভয়টা পেয়েছিলেন ফাঁকা খাদিজা তো তখন খাদিজা বলেছিলেন তাকে কাল্লা কশ্চিন কালো না মোটেই কোন ভয়নি কোনো ভয় নেই এইরকম स्त्री निजे भेतर कथा भयी अथ विपद आप आशंका जो কিছু সান্তনামূলক কিছু কথা পাব বা সৎ পরামর্শ পাব তাহলে আর যদি দেখি আরো ঘরে এরকম কারো হয় আরো বিপদ হবে বিপদ হবে আমাদের সে অনেক মহিলার আছে আমাদের এলাকা থেকে বিদেশে কেউ আসে না কেউ আসে না প্রবাসে কেউ আসে না তো মদিনা যখন প্রথম আসলাম বিবাহের পরে তন কি এসে করে পরিবার এমনিতে একটু শোকে আছে যে চলে যাচ্ছে তার উপরে এসে বলে হায় কতদিন থাকবে বলছে নয় মাস নয় মাস থাকা যায় কেমন করে নয় মাস স্বামীকে ছেড়ে থাকবে আল্লাহ আকবার আরো কান্না বাড়িয়ে দেয় বালামসিবতার শেষ তাহলে আপনারা প্রবাসে যখন আসছেন দুই বছরের জন্য এক বছরের জন্য অনেকে তিন বছরের জন্য এমন মহিলাদেরকে আপনার স্ত্রীর কাছে আসতে দেবেন না আপনার মা খালার কাছে আসতে দেবেন না এরা কান্না কান্নাকাটি ভেঙে আছে আর তোমার পোলাটা তিন বছর আসবে না কেমন করে তোমাদের কাটবে কেমন করে তোমরা বাঁচবে আর ওই বা কেমন করে থাকবে আউজুবিল্লা বরবাদ করে দিবে আপনার পরিবার তাই না না না তাহলে সবাইকে সব কথা বলার সুযোগও দেওয়া হয় না আর সবাইকে সব কথা বলতেও নেই রসুল্লাহ সাল্লাম কে সান্ত্বনা দিচ্ছেন সুতরাং উপেক্ষা করবেন না স্ত্রীকে আপনি ছোট নজরে দেখবেন না স্ত্রীকে তুচ্ছ মনে করবেন না অনেক সময় আপনার ব্রেনে কথা আপনি ওর অনেক জ্ঞানী কিন্তু ওই কথা আপনার ব্রেনে ধরেনি স্ত্রীর জ্ঞানে ধরেছে হয়নি হদেবের সন্ধের সময় রসুল্লাহটা খারাপ করে কেউ জবাই করতে চাই না এখান থেকে ফিরে কেউ যেতে চাই না আর কোরবানি জবাই করতে চাই না যাবো যাবো না ঢুকবো ক্ষেমাতে কি ব্যাপার মনটা আপনার খারাপ কেন আর বলি না সাহায্যের বলছি তোমার কোরবানি করো কেউ করতে রাজি হয় না মেজাজ খারাপ হয়ে গেল কথা শুনতে না কিন্তু তাদের নাফার মানে উদ্দেশ্য হচ্ছে আবেগে যাবো কোন রকম কে নবীকে রাজি করে নি যাবো আমরা বুদ্ধি দিলেন যে কাজ করেন কিচ্ছু বলেন না ওদেরকে আপনি কি আপনার কোরবানি গুলো জবাই মিল্লা দেন আপনি তারপরে দেখেন কি হয় তাই করলেন স্ত্রী পরামর্শ হ্যাঁ আল্লাহ যেমন দেখলেন দেখেন কোরবানি করে দিলে আরো উপায় না তার মানে আর যাওয়া হয়েছে না এইটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফেসালা এখান থেকে ফিরিতে হবে এই বছরে সবাই কোরবানি করে দিলেন জি হ্যাঁ তো করিম সাল্লু আলিহাল্লামকে শান্তনাও দিচ্ছেন সান্তনা দিচ্ছেন শান্তনা দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এইগুলি হচ্ছে মানবতার চরিত্র মানুষ যদি মানুষ হতে চায় মানুষের মধ্যে যদি থাকে মানবতা তো এই চরিত্রগুলো অবশ্যই থাকবে আপনার মধ্যে শুধু আকিদা সই হইলে হবে না যেমন লোকের রয়েছে শুধু এব পারদর্শী আর অগ্রগামী হইলে হবে না এই গুণগুলি প্রত্যেকের মধ্যে থাকা উচিত আল্লা শপথ করে বলছি মা ইউজি কাল্লাহ আবাদা একটি রয়েছে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবে না ইউজি আক আর এখানে আছে মা আল্লাহ আবাদ আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তায় ফেলবেন না আল্লাহ আপনাকে কখনো চিন্তাতে ফেলবেন না কেন আপনাকে আল্লাহ কখনো কষ্ট দেবেন না না কেন কারণগুলি বিপদে আল্লাহ রাহেম কারণ নিঃসন্দেহে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয়দের যথাসাধ্য উপকার করেন যোগাযোগ রাখেন তাহমেল কাল আর আপনি মানুষের বোঝা বহন করেন বোঝা মানে বাহ্যিক বোঝা না বোঝা হচ্ছে ঋণের বোঝা অভাব আছে খাবার দাবার নেই তোমার খাওয়া দাওয়া খরচ আমি দিচ্ছি হ্যাঁ ঋণগ্রস্থ তোমার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি কাউ কেউ ঋণ ঋণ পরিশোধ করতে পারে না সেই জন্য অপদস্ত হচ্ছে অপমান করিও না কি এত টাকা পাবো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি আমি আমার মাথায় নিলাম আর তুমি ওকে ছেড়ে দাও শুরু থেকে প্রথম জীবন থেকে বহন করতেন শুরু থেকেই সবার লোকের পর থেকে রসুল কাজ করতেন মাদুম মানে সর্বহারা আগাম মানে যার কাছে কিছুই নেই সর্বহারার জন্য আপনি উপার্জন করেন আপনি আপনা নিজের পেটের চিন্তা করেন না নিজের পরিবারের চিন্তা করেন না বরং যারা সর্বহারা সমাজের তাদের খাতির আপনি আয় উপার্জন করেন আর যা কিছু উপার্জন করেন তাদের জন্য আপনি করেন করেন। এত ভালো কাজ করেন আপনি অতাকৃত দিফ আর অতিথির আপনি আপ্যায়ন করেন কয়েকটি গুণ হইল হ্যাঁ কয়টি হয়েছে চারটা হয়েছে পাঁচ নম্বর পাঁচটি গুণ মানে অত ইনু আলা হাক্কে আর সত্যের ক্ষেত্রে ভালোর ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে যদি কারো মধ্যে আল্লাহ কখনো তার দুনিয়া খারাপ করবেন না বিপদ আপদ আসলেও কেটে যাবে আসবে চলে যাবে বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে বড় বড় বালামসিবত থেকে বেঁচে যাবে বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবে জি তো এগুলির দ্বারা আখেরা তো আছে কিন্তু দুনিয়াও দেখলেন যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন আর মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন ভয় পাচ্ছেন যাই একজন জ্ঞানীগুনির কাছে যায় তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আশেপাশে কেউ জ্ঞানীগুনি থাকে তার কাছে সৎ পরামর্শ নেওয়ার জন্য তার কিছু নে সিয়া উপদেশ নেওয়ার জন্য যাওয়া ভালো গেলেন কার কাছে গেলেন এর নাম ছিলেন ইবন ইবনা আমি খাদিজা খাদিজার চাচাতো ভাই খাদিজার চাচাতো ভাই চাচাতো ভাই এটা হচ্ছে আসল আত্মীয়তার সম্পর্ক কিন্তু আরবরা আরবরা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে অথবা হ্যাঁ। হিন্দুরা নিয়েছে আর যেসব ভাইরা দাড়ি রাখে না তারা নিয়েছে আঠারো বছর বিশ বছরের বাচ্চারা যদি কেউ রেখে দেয় আর পঞ্চাশ বছর বয়স নাই নেয় চাচা তাই না যেখানে সেখানে হিন্দু যুবকরা ঠাট্টা করত বাসে ট্রেনে যেখানে সেখানে চাচা চাচা কোথায় যাচ্ছেন চাচা এই চাচা করত তো ওর ওর কাছ থেকে সরাসরি শোনা পরিচিত মানুষ বন্ধু মানুষ এককালের তো বলছে আমি বলতাম যে কিরে ভাতি আছিস তার আমার আমার ভাইটা না দাদা খুব খারাপ মানুষ ছিল যেখানে গিয়েছে একটা করে বিয়ে করেছে আর ছেলে জন্মে দিয়েছে তোর মতো আর তারপরে তাদের দেখাশোনা না করে ছেড়ে দিয়ে চলে এসছে আমরা জানি না যে আমার ভাতিজা আছে এখানে একটা ছেলে বিশ বাইশ বছর একটু দাঁড়িয়ে রেখেছে চাচা এই কিছুদিন আগে আমাদের এক ভাই বলছে চাচা বেহাদবিগুলো এই বেদ গুলোকে এরকম শিক্ষা দেওয়া দরকার জি তারপরে গেলেনা ইমরান এমন ব্যক্তি ছিলেন তিনি কত্তান সরাফিল জাহিলিয়া জাহিলিয়াতের যুগেই তিনি এই মূর্তি পূজা প্রতিপূজাকে ঘৃণা করতেন তখন ভালো কোনো ধর্ম খুঁজতে খুঁজতে গিয়ে খ্রিস্টান হয়ে গেছেন কি হয়ে খ্রিস্টান হয়ে গেছিলেন ওয়াকানা ইয়ুবুল কিতাবাল আল ইব্রাহী হয়ে গেছিল এবং শিক্ষিত লোক ছিলেন আরবি তো মাতৃভাষা পড়া কিন্তু তার সাথে সাথে ভাষাও যেটা ভাষা ইব্রানি বলে আরবি হচ্ছে ইংরেজিতে হেবুরু ভাষা হেবুরু ভাষা শিখে নিয়েছিলেন ইনজিল বিল ইব্রানিয়াতে মা আল্লাহ সুতরাং তিনি ইনজিল লিখতেন হিবুরু ভাষাই যতটা আল্লাহ চাইতেন তিনি এই কাজই করতেন হ্যাঁ মানুষকে দিতেন পড়ার জন্য অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছিলেন এবং দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন অন্ধ হয়ে গেছিলেন বেশি বয়স হয়ে তিনি অন্ধ হয়ে গেছে ফাঁকা লোক খাদি খাদি জাগিয়া বললেন ইয়াবনা আম্মে হম হে চাচা তো তারা তুমি কি দেখছো বা কি দেখেছো কি অবস্থা তোমার ফাঁক বারাহ রসুল্লাহ খাবারা মারা রসুল্লাহ তাকে সব সংবাদ বললেন যা তিনি দেখেছিলেন হেরা পাহাড়ের গুহায় যা কিছু গোটে ছিল সব বললেন বিস্তারিত এই হচ্ছে এমন সেই মানা মালা ফেরিস্তা যাকে আল্লাহ রবসা আলী সালামের কাছে পাঠিয়েছিলেন এর ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যকার বলছেন সাহেব সির যিনি এমন গোপন রহস্য দিতে পারেন যেটা মানুষ জান হ্যাঁ সেটা ওহি এই অহির রহস্য এ তথ্য একমাত্র যত আলী সাল্লামের কাছে এসেছিলেন মুসা আলি সাল্লাম নাম বললেন ঈসা আলি সাল্লাম নাম বললেন না কেন প্রশ্ন হইতে পারে ঈসা আলী সাল্লামের যে তাতে আহকাম আকায়ত মাস বেশি ছিল না তাতে সেই জন্য মসা আলি সালামের ওপর যে ওহি এসছে তার কথা এখানে উল্লেখ করেছেন জি যেটা কি আজকালকার ভাষায় ওল্ড টেস্টামেন্ট বলা হয় জি আল আহাদুল কদিম আল যদি ওইগুলো বিকৃত হয়ে গেছে আসলে অবস্থায় নেই যে কিতাব আল্লাহ করেছে সেই সময় যখন তুমি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে কথা প্রচার প্রসার করা শুরু করবে তখন যদি আমি সাবালক শক্তিশালী হইতাম জাজাউন সব যুবক এবং শক্তিশালী গায়ে যদি আমার শক্তি থাকতো ওই সময়টাই শক্তি ফিরে আসবে বড় মানুষ জোয়ান হবে হবে না তাহলে এমন কিছুর আকাঙ্ক্ষা করা যে আকাঙ্ক্ষা অসম্ভব মানুষ জীবনে বলতে পারে এমন একটা সুযোগ পেলো দিন শিখার আশি নব্বই বছর বয়সে অনেকের কাছে কিন্তু তহিসনতের দাওয়াত আমাদের দাওয়াত আশি নব্বই বছর বয়সে পৌঁছেছে বাংলাদেশ থেকে অনেক ভাইরা এসে শিক্ষিত ভাইরা বলেছে আমার দাদার কাছে ইসলামের দিলাম দাওয়াতের মুসলিম জন্মস্তূত্রে যেমন আল্লাহ সর্বোত্র বিরাজমান আল্লাহ আল্লাহ নবীর ওসিল এই দোয়া করে মাসাল্লাহ তাহাজ পড়ে যখন শহীদ দাওয়াত পৌঁছিল তখন অনেক ওই বুড়ো ব্যক্তিরা এই তামান না আকাঙ্ক্ষা করেছে যে হাই যদি এই সময় যুবক থাকতাম আর কিছু ভালো করে শিখতে পারতাম আকাঙ্ক্ষা করেছেন তাহলে ভালো কাজের ক্ষেত্রে এরকম আকাঙ্ক্ষা করা যেতে পারে যেটা অসম্ভব সেটাও আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা যেতে পারে যাই যদি সেই সময় আমি যুবক হইতাম আর শক্তিশালী হইতাম তাহলে কি করতাম নবীর পক্ষ থেকে সে সময় আমি জীবিত থাকি কৌ মক্কা যখন তোমার জাতি তোমাকে নির্বাসিত করবে মক্কা থেকে মক্কা থেকে বিতাড়িত করে বের করে দেবে হ্যাঁ ভবিষ্যৎবাণী করে দিলেন मक्का लोकर सवार सत्यवादीस्त ईमानदार विचार नारे আমার কাছে সালিসের জন্য ঝামেলা মেটানোর জন্য আসে লড়াই ঝগড়া আসে আমার কাছে আমানত রাখে কাউকে বিশ্বাস করতে পারে না মাতৃভূমি থেকে তাড়িয়ে দেবে মাতৃভূমির একটা মায়া আছে প্রাকৃতিক মায়া এটা কোনো ধর্মীয় মায়া নাই কারণ অনেকে মনে করে যে আহ মাতৃভূমির ভালোবাসাটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা না ধর্মীয় ভালোবাসা না এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা আর প্রাকৃতিক ভালোবাসা যদি থাকে তো সেটা দোষনীয় না কিন্তু সেটা ধর্মীয় রঙ দিবেন জাতীয়তার এটা বর্জন সূক্ষ্ম এটা মনে রাখ অর্থাৎ আপনার বাড়ি ধরেন রাজশাহী রাজশাহীকে ঢাকার তুলনায় আপনি ভালোবাসবেন ভালোবাসেন না এটা স্বাভাবিক স্বাভাবিক প্রাকৃতিক আপনার বাড়ি কুমিল্লে আপনি অবশ্যই কুমিল্লাকে বেশি ভালোবাসবেন কথাটা কি না আপনার বাড়ি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সুতরা আপনি যে এলাকা সেই এলাকার সাথে একটা টান আছে ভালোবাসা আছে এটা থাকবেই এটা হচ্ছে কি জিবিল্লি ফিত্রি তবে এগুলো হচ্ছে আরবি ভাষা প্রাকৃতিক ভালোবাসা এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা যেখানে দীর্ঘ সময় ধরে থাকে একটা ভালোবাসা হয়ে যায় না দাম বামে যারা দশ বিশ বছর ধরে আছেন একটা ভালোবাসা হয়েছে না এখানে ছেড়ে যেতে কষ্ট লাগলো মানুষের সাথে পরিচয় থাকার না থাকি একটা রুম ছিল আর এটা কিভাবে ভালোবাসা না উঠে তো বেশি ধর্মের ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে আমার সাথে কিন্তু এই ভালোবাসা হচ্ছে ফিত্রি ভালোবাসা এটা দর্শনীয় নাই কিন্তু এটাকে যদি রং দিয়ে দেন আপনি ধর্মীয় রঙ হব্বুল ইমান আমিও করবো আমি দেশ গড়ে তুলব এগুলো সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জাতীয়তায় যারা বিশ্বাসী তারা কিছু ভালো কথাও বলছে সব খারাপ না আর যেগুলো আমরাও বলছি প্রত্যেক মুসলিম বলবে কোরআন এবং হাদিস বলছে কিন্তু তার মানে এই নাই যে আমার এলাকার একজন আল্লাহর দুশ্মন আর আর আর অন্য এলাকার একটা আল্লাহর দোস্ত আমার এলাকার আল্লাহর দুশ্মনটা আমার কাছে প্রিয় কারণ এটা হচ্ছে আমার দেশই অথবা এটা আমার ডিস্ট্রিক্টের আমার এলাকার আমার গ্রামের না না ওঠেই না ওটেই না এই গুণ তৈরি করতে হবে এই গুণ অবশ্যই তৈরি করতে হবে না হলে আপনার মধ্যে জাইলিয়া আছে একটা বে নামাজ আপনার গ্রামে বাস করে আরেকটা নামাজি আপনার অন্য দেশে বাস করে ওই নামাজই আপনার কাছে প্রিয় আপনার গ্রামের লোকের সব মাজার পুজারি আর জাপান যেকোনো দেশ দূরে তৌহিদের জন্য ভালোবাসি সন্ন্যার জন্য ভালোবাসি সিরগবেদাত মুক্ত ভালোবাসি তারা নামাজি সেজন্য ভালোবাসে তার আল্লাহকে ভয় করে সেজন্য ভালোবাসে এটা হবে ভালোবাসার ভিত্তি যেটা ধর্মীয় ভালোবাসা একটা হচ্ছে দিনই ভালোবাসা আর একটা হচ্ছে प्रकृतिक भलोबासा जी बाप मेर एक प्राकृतिक भलोबासा धर्मी भलोबासा धर्म भलोबासा दिन जो टाइम शिखिए क्योंकि प्राकृति भलिपा जो कारो काफे भलोबासा नहीं मुसलिम मुसलिम होता है तरह बाप जो हिंदू थके खट्टान थे माँ हिंदू भलोबासेना भलोबा क्योंकि भलोबा दर्शन ना সে আল্লাহর সাথে দুঃখের দিনের সাথে ওই রকমই হচ্ছে পানির ভালোবাসা পানি কে কে না কে বলতে পারবে যে আমি পানি ভালোবাসি না হ্যাঁ দিনই ভালোবাসা না প্রাকৃতিক প্রাকৃতিক ভালোবাসা কিন্তু সেটা যেন দিনের ওপর বিস্তার লাভ না করে ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায় প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসার উপর যেন কি না পায় প্রাধান্য না পায় তারপরে যখন শূন্য রসুল্লাহাম যে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম যেই সময় তোমাকে তোমার জাতি বের করে দিবে মক্কা থেকে ফাঁকা আলা রসুল্লাহ রসুল বললেন আওয়ামী জিয়া হুম তারা আমাকে বের করে দিবে তারা আমাকে বের করে দিবে তাড়িয়ে দিবে হিজরত করতে বাধ্য হবে আর এটা তোমার শুধু ব্যাপার সাপার না সবার সাথে এরকম খারাপ আচরণ হয়েছে লামিয়াতে রাজুুন তুমি যেটা নিয়ে আসছো তোমার কাছে যে ওই আসতে শুরু হয়েছে এটা যার কাছে এসেছে যে কোন নবিরসুলের কাছে এসেছে তার সাথে এইরকমতা করা হয়েছে দিলে যে দুঃখন হবে দাম আমার একটা দুশ্মন ছিল না বছর আগে দাম একটাও এই ছিল না যাকে চেনি সেও দুশ্মন না যাকে চেনা সেও দুশ্মন না কথা ঠিক না দেখেন পুজোর কথাটা শত্রু থাকবে হক কথা যদি বলেন শত্রু থাকবে আর শত্রু না থাকে তাহলে আপনার ইমানটাকে আবার কি করতে হবে করে নবায়ন করতে হবে ভেজাল আছে মনে আমার আমার ইসলামে ভেজাল আছে কখন শত্রু হবে না যখন দেশে যাবেন যে যা করছে সব ঠিক আর যে যেটা ভালো মনে করছেন করে আপনার মিলাদ করছেন অসুবিধা নেই আপনার ওইটা করেন তারপরও ছাড়বে না আপনি কেন করেন না তাহলে ধরবে চেপে ধরবে আপনাকে না না আমাদের আমাদের মসজিদ আসা চলবে না করবে না এত গোড়ি বাতিলের ওপর বিদাতের ওপর বুঝতে পারছেন আমাদের দেশে বাঁচতে দেবে না আপনাকে ছাড়া ঠিক আল্লাহ হেফাজত করে वंशन लोक दिन पेरान तुम जबरदस्त सहा तुमसाधी सहाने प्राणे तुम सहा कर সার্বিক সাহায্য কিন্তু তারপরে ওয়ারাকা আর বেশি দিন বাঁচলেন না এতেকাল করলেন মারা গেলেন ইরাবসমের পাঁচটি আয় নাজেল হওয়ার পরে ওহি কি হয়ে গেল বন্ধ হয়ে গেল কত দিনের জন্য বন্ধ হইলো সেই ক্ষেত্রে নানা মত রয়েছে সর্বনিম্ন ৪০ দিনের জন্য বন্ধ হয়েছিল দ্বিতীয় মত ছয় মাসের জন্য বন্ধ হয়েছিল বছর চতুর্থ মত হচ্ছে আর পঞ্চম মত হচ্ছে ঐতিহাসিকরা বা যারা সিরাত রচয়িতা যারা নবীর জীবনে লিখেছেন লিখেছেন কিন্তু কথাটি ঠিক নয় বরং অল্প সময়ের জন্য ওহি স্থগিত হয়েছিল বা বন্ধ হয়েছিল সেটা ৪০ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে ৪০ দিন रसुल्ला बड़े विचलित हो गईल की कथागुली सामने हादीस तीन शाह आल्ला आगामी सप्ताह गुल আল্লা যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন অপকারী জ্ঞান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তৌফিক দান করেন আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সমস্ত রকম ফিতনা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন দিন দুনিয়া আল্লাহ আমাদের সংরক্ষিত করার হেফাজত করেন আল্লাহ রব আলিন আমাদেরকে দুনিয়াও দান করেন দিনও দান করেন আর সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ জান হেফাজত করেন সুভাহানরব্বে কার্বে ইজাত্ম ও সালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ আলম